আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা মোহাম্মদোলো ুহলী নমুতুহ কথু কল তু তু ইল তু মুসলিমোয়ুহন্নসুতো রবীে খলকু সিংহ লদীতীবর্ ুহ্লদীনা মনুকু বকুক সদীদ ইমুফি জুনুবু মোহাম্মদ আলি মোহাম্মদ কমাসীমালা আলি ইবরাহী ইন কমিদম জাহমারিক মোহাম্মদ মোহাম্মদ ইবরাহিমি ইবাহ ইন্নক হম अास मुकार सम्मानित मुसलिम भल्लाह रबुल्ला आलमीन दरबारे कोटी कूटी शुक्रिया जे अल्लाह रबुल्ला आलमीन के चौदोशत आठतरी हिजरी सन 24 जुल कदा तारीखे সলাতুল জুমুয়া আদায় এবং খদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহরবুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিসবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল্লা আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান কারাম আজকে জুলকাদা মাসের শেষ খুদবা। এর পরেই যে মাসটি আসতেছে সেই মাসের নাম হল জুল হিজ্জা হজের মাস জুল হিজামানি হজের মাস তো এর পরেই আসতেছে জুল এই জুল মাসের এক থেকে পনেরো তারিখ अर्थात जुल हज्जा मासधेक पंद्रह दिन खूब फजिलतमय बरकतमय दिन यतगुल नामकरण हादी दिनगुलू के अनेकगुल नाम नामकरण पंद्रहटी दिन एम दिन जी पंद्र दिन भरे इसलमर जतगुलू अबादत आ সবগুলো আবাদত একসাথে এই পনেরো দিনের মধ্যে পাওয়া যাবে সোহার আলো এই জন্য এই দিনের মর্যাদা এই পনেরো দিনের গুরুত্ব এই পনেরো দিনের ফজিলত বছরের বিভিন্ন সময় থেকে ভিন্নতর আজকের ক্ষতায় আমরা আলোচনা করব প্রথম দশ দিন জুল প্রথম দশ দিনকে বলা হয় আয়ামুল আশার প্রথম দশ দিন এটা হাদিসের বাসায় এই দশ দিনের নাম হলো আসার এই আজ আসারের ফজিলত এবং আজ আসারের মধ্যে আমাদের করণীয় কি আজকে খোদ্ আলোচনা করবো ইনশাআল্লা এক থেকে দশ এই দশ দিনকে নবী সালাম একসাথে নামকরণ করেছেন আয়ামুল আসার আবার এর ভিতরে আট তারিখের একটা নাম আছে আট তারিখে কি বলা হয় জি আট তারিখ কি আমি জিজ্ঞাসা করছি আট তারিখ আট তারিখকে নাম একটা নামকরণ করা হয়েছে সেটা হলো ইমুত তার বিয়া আট তারিখের নাম হলো ইমুত তার বিয়া তার বিয়া মানে উঠকে ফানি ফান করানো তো এই দিনের সাথে ওটের পানি পান করানোর সম্পর্ক কি এই দিনের ওটের পানি পান করানোর সম্পর্ক হলো হজের জন্য প্রস্তুতি নিয়ে বের হবে ওই দিন সকালবেলা করে সলাতুল পজর আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা দিবে তো এই জন্য এই দিনের নাম হল ইয়ার বিয়া নয় তারিখের নাম হলো। ইয়মে আরাফা।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 था मुंडन फरज तावाफ तावाफेल्लार गुरुपूर्ण फरज ए वजिम एक दिन ये दस तारीखे पशापाशी सारा विश्व मुसलिम कुरबानी करें तो आधा आदाय कर दिन के बला है সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন সুহান আল্লাহ এরপরে এগারো বারো তেরো এই তিন দিনের একটা নাম আছে তিন দিনকে কি বলা হয় জিমশরিক এইগুলা তো আমরা এই মসজিদে আলোচনা করতে করতে আজকে এগারো বছর আলোচনা করি তাও দেখে বলে যায় আয়াম উত্তশরিক এই এগারো বারো তেরো এই তিন দিনের নাম হলো আয়ামুশরিক তারপরে তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের নাম তো তাহলে কতগুলা নাম পাইলাম এবার দেখে আবার পরীক্ষা নেই আবার হইলো এতক্ষণ যেগুলো বর্ণনা করছি এগুলার পরীক্ষা আচ্ছা ইয়মুল নাহার কয় তারিখ বলেন তো দেখে মাসা পেরে গেছে আচ্ছা হাজ্জিল আকবর আবার বলেন দশ তারিখ নাহার আরাফা অনেকে দশ তারিখ বলছে কেউ মে আরাফা হইলো নয় তারিখ মাসা আল্লাহ অনেকে দশে দশ পাইছেন আবার কেউ দশে আট কেউ সাত এরকম আলহামদুলিল্লাহ সবাই সবাই এই দিন আল্লাহ তা আমরা পরবর্তী তিন দিনগুলো সম্পর্কে ইনশাল আলোচনা করবো আজকে এবং পরবর্তী দুই খোঁত এই দিনগুলোর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সুন্না এবং আছে এই আবাদতগুলোর অনেক ফজিলত আছে কোরআন এবং সন্ন্যায় অনেক ফজিলত বর্ণিত হয়েছে এজন্য আমরা এই তিন খোদ্বায় এই বিষয় সংক্রান্ত আলোচনা করব ইনশাল্লাহ আজকের খোদ্বায় শুধু এক থেকে দশ আয়াম আসার এই দশ দিনের ফজিলত প্রথমে আসি আমরা ফাদা ইলুল আয়ামিল আশার মিন জিল হিজা জিল আয়ামুল আসারের প্রথম দশ দিনের ফজিলত তারপরে আলোচনা করব এই প্রথম দশ দিনের আমলে সওয়ালে এরপর একটু আলোচনা করব আমরা দশ তারিখের একটি কার্যক্রম যেটাকে আমরা কোরবানি বলে থাকি হাদিসের বাসা যেটাকে উদ্া বলা হয় সেই উদ্ভার কিছু ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আসি ফাদাইলুলাইয়ামিল আসার এই দশ দিনের ফজিলত সুরা আল ফাজরের এক থেকে তিন নম্বর আয়াত আল্লাহ সুবাহ সাত করেন ওয়াল ফাজ ওয়ালায়ালিন আস ওয়াশাফল এইসুরাটা কিন্তু আলাদা একটা ছন্দে পাক নাজির করছে এই সুরার ছন্দটাই ভিন্ন এইসুরা দেখবেন একেবারে প্রত্যেকটার ছন্দ ভিন্ন রকম একটা ছন্দ ওয়াল ফাজর ওয়ালায়ালিন যেরকম আশ শব্দটা ওইরকম তারপর দেখুন ওয়াশাফে ওয়াল ওয়াত এটাও কিন্তু ফাজরের মতো ওয়াশাফে ওয়াল ওয়াত আল্লাপায় কোন প্রকারের ব্যাকরণের নিয়ম নীতি ছাড়া এটা বাদ দিয়ে দিছে আল্লাহর জন্য কি ব্যাকরণ মানা বাধ্যতামূলক আল্লাহ সুবাহর জন্য ব্যাকরণ মানা বাধ্যতামূলক না এখানে ব্যাকরণে কোরআনের সৌন্দর্য কোরআনের তাহসিন এটা বেশি জরুরি এই জন্য আল্লাহ সুবাহ এখানে গিয়া বাদ দিয়ে দিছেন এই জন্য ব্যাকরণের সব ঠিক আছে কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম করেন নাই ওইটাকে সুন্নত হবে জি খেলাফে শুননা অনেকে মনে করতেছে হবে মনে হয় যে ব্যাকরণের সব ঠিক আছে কিন্তু নবী সাল সাল্লাম করেন নাই ওইটাকে এমন পর্যন্ত শূন্যত হবে না যেমন ইল্লাল্লাহ অনেকে এখন ব্যাকরণের দলিল দিয়ে আমরা শুনি যে ব্যাকরণের দলিল আরবি ব্যাকরণে নাকি এটা তো ভালো কথা এটা আরবি ব্যাকরণে যদি সব সহি ব্যাকরণ দিয়ে ইসলাম নাবে। ইসলাম হলো নবী সাল্লাহ সালাম করেছেন কিনা এই জন্য দেখতে হবে যে নবী সাল সালাম ইল্লাহ ইল্লাহ করছেন কিনা যদি নবী সাল সালাম করেন ব্যাকরণ ঠিক না থাকলেও আমরা করব। আর যদি সব ব্যাকরণ ঠিক আছে কিন্তু নবী করেন নাই তাহলে সেটা করা যাবে ইসলামের এই মূল্যে খেয়াল রাখতে হবে এখানে আমরা যে কথাটা বলতেছি যে আল্লাহ সুবাহ এই সৌরা আল ফাজের এক থেকে তিন এই তিনটি আয়াতে আল্লাহাক এই দশ দিনের আয়াম আসার গুরুত্ব বোঝাতে গিয়ে কতগুলা কসম করছেন কসম করতে গিয়ে আল্লাহাক বলেন ওয়াল ফাজ ফজরের ফজরের এই এই ফজর ফজর। ফজরের ব্যাপারে আবদুল্লাবিন আব্বাস রাত আল্লাহ তালুমা তারপরে ইকরামা রাহেমাহুল্লাহ দহাক রাহেমাহুল্লাহ তারপরে মুজাহিদ রাহেমাহুল্লাহ ওনারা সকলেই বলেন এখানে যে ওয়াল ফাজ।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 শেষ ফজরটা এই জন্য এসে বেশি গুরুত্বপূর্ণ আরেকটা হলো হজের মাস আশুরুল হাজ, আশরুল হজ বুঝেন আশহরুল হজ হজর মাস বুঝেন কিনা হজর মাস কয়টা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 এর আগে বের হলেও সেটা হজ হবে না এর পরে বের হইলেও হজ হবে না পানির জাহাজে তারা কিন্তু ঈদের নামাজ ঈদ উল নামাজ পড়ে সওয়ালে রওনা দিয়ে দিতেন সাওাল মাসে যদি কেউ হজর উদ্দেশ্যে যায় সেটা হজ হবে কিন্তু রমজানে কেউ যদি রওানা দিয়ে দেয় যে রমজানে হজর উদ্দেশ্যে বের হয়ে যায় সেটা হজ হবে না जर मसा हज करतेव्वाल जुल कदा बर्तमान अपना कारण साव्वाले जाए सउदी सरकार नियम कर सारा विश्व फ्लैट शुरू है जुल कदा थो साव्वाले जाए साव्वाले उमरा कर हजर जो बस था हज ताम जो सावाले उमरा करपेक्षा करज तमाम তাহলে এই হজের মাসের শেষ দিন হল দশ তারিখ জুল হজ্জার দশ তারিখ দশ তারিখেও যদি কেউ হজের মানে নিয়ত করে এটাও হজর মাস হজের কার্যক্রম ওই দিন সমাপ্ত হয় মূল হজের কাজগুলো তাহলে হজের মাসের শেষ ফজর আসরে হজের শেষ ফজর দশ রাত্রির শেষ ফজর এই এই ফজরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আল্লাহ পাক এই ফজরের কসম করছেন ওয়াল ফাজ ফজরের কসম কসম দশ রাত্রির কসম এই দশ রাত্রি কোন রাত্রি আব্দুল্লা আব্বাস রাদি আল্লাহমা আব্দুল্লাহাহিদ রাহিমা ওনারা সকলেই বলেন যে আল আসার হলো আল মুরাদুবিহা আসারিজ্জা হিজ্জা হিজার দশ রাত্রি সুহান আল্লাহ এক থেকে দশ এই দশ রাত্রি জুল এটাই আল্লাহ বলছেন আব্দুল আব্বাস রাজিমা ব্যাখ্যা করেন আন্নাল হল ইয় আরাফা কারণ এটা নয় তারিখ বেজ দিন আর নাহার কারণ সেটা দশ তারিখ এখানে দশ তারিখ দুইটার কসম করছেন ওয়া সাফে ওয়াল ওয়াত আবার কোন মুফাসরেন এখানে ব্যাখ্যা করছেন যে সাফে ওয়াল ভিত বলতে সলাতুল ভিতিরের কসম সলাতুল ভিতকে অনেকগুলো পদ্ধতিতে আদায় করা যায় তোর একটি গুরুত্বপূর্ণ এটার নাম হলো প্রথম দুই রকাত সাফ তৃতীয় হলো ভিত আর যদি ডাইরেক্ট তিন রাখাত আদায় করা হয় কারণ রবিশাল বলছেন যে তোমরা লু তিরু এক সোলাতুল মা যদি এক তাসা হুদে আদায় করেন সেটা সোলাতুল ভিতর শুধু ভিতর এজন্য জন্য ওই তিন রেকাত শেষ বৈঠকে তাওয়ার রূপ যাবে না আল্লাফাকছে এই জন্য কোন মহাদেশেন ভিতকে ওই মাঝখানে বসে সালাম পিরানো কে উত্তম মনে করেন তাদের দলিল হইলোয়াল ভিত আল্লাফা এখানে সাফেয়াল ভিতম করছে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 এই প্রথম দশ দিনের আমলে সালে থেকে অধিকা মাসের আমল আল্লাহর কাছে নাই সোহার অর্থাৎ এই দশ দিনের আমলে সালে কে আল্লাহ রসবান এত বেশি মহব্বত করেন এর থেকে অধিক মহব্বতের কোনো আমল আর দুনিয়াতে নাই সোহার আল্লাহ থেকে বেশি না অর্থাৎ আল্লাহ রাস্তায় জেহাদ আমরা তো জানি এটাই সবচেয়ে বেশি ফজিলত আর আপনি বলতেছেন এই দশ দিনের আমল বেশি ফজিলত আল্লাহ রাম বলেন আল্লা প্রিয়ার থেকে বেশি মর্যাদার বেশি ফজিলত হলো এই দশ দিনের আমলে সালে তবে নবিসাম শুধু একটা ব্যক্তিকে আলাদা করেছেন আল্লাহাদ করার জন্য ওই মাল নিয়ে আর কোনোদিন ঘরে ফিরে নাই ঘরে ফিরে নাই মানে জমিনে যেটা এই দশ দিনের আমলে সহালের থেকে আল্লাহ সুবাহ আল্লাহ মুসনাদ মাহমুদের একশত বত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন অমর আল্লাহমা থেকে বর্ণিত আল্লাহর আলমিনের কাছে বেশি প্রিয় বেশি মহব্বতের মিনাল আমল হিনার এই দশ দিনের আমলে সলের চাইতে বেশি মহান বেশি ফজিলত বেশি প্রিয়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 এই দশ দিন বলছেন তোমরা তাহলিল করোয় তাকবির তাকবীর উচ্চারণ করো বেশি বেশি করে তাকবীর মানে কি আল্লাহ আকবার ওয়া তাহমিদ তাহমিদ মানি প্রশংসা করা আল্লাহ আল্লাহ আর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 এর দ্বারা আমাদের সালফে সহলে হিনদের আমল প্রমাণিত হয় এই দশ দিনের এবার আসি আমরা আমালাইয়া মেলা আসার এই দশ দিনে আমরা কি কি আমলে সহলে করব। যেগুলো আমরা নির্দেশনা থেকে আমরা পাই যে এই দশ দিনে এই আমল গুলো আমরা তাকবিরে উলার সাথে বা জামাত আদায় করা আর নফল সলাপ এটা আদায় করা বেশি বেশি করে দশ দিন মাধ্যমে বান্দা আল্লাহর যত কাছাকাছি যাইতে পারে অন্য কোন আমলের মাধ্যমে এত কাছাকাছি যাইতে পারে না মুসলিমের হাদিস আল্লাহ রসুলাম বলেন কারণ তুমি যতবার আল্লাহর জন্য সাজা করবে ততবার তোমার একটি একটি দ্বারা যা একটা মর্যাদা উপরে উঠবে আর কমতে থাকবে গুণা মাফ হইতে থাকবে সুহান আল্লাহ আল্লাহ রসুল এই গুনা মাফ হওয়ার এবং মর্যাদা বাড়ানোর বড় উপায় হলো বেশি বেশি করে বেকার আল্লাহর জন্য সাজদা করা আল্লাহকে বাদ দিয়ে কোনো কবরে চলে যাবে প্রতি মর্যাদা বাড়তে থাকবে দারাজা বাড়তে থাকবে গুণা কমতে থাকবে সোহান তাহলে এই দশ দিন বান্দার উচিত বেশি বেশি সাজদা করা আর বেশি বেশি সাজদা করা মানে নফল চলা তাদের করা যত বেশি বেশি আমার ফরজ সঠিক ভাবে আদায় করবে ওই বান্দা আমার তত বেশি মহব্বতের হয়ে যায় সোহার আল্লাহ আব্দি পেলে পরে আমার কোন নকল যখন আদায় শুরু করে দেয় বান্দা আল্লাহ নিজে ওই বান্দার সাথে মহব্বত গড়ে তোলে সোহান মানে ফরজের মাধ্যমে আপনি আল্লাহর সাথে ফ্রেন্ডশিপ করতে আপনি রিকোয়েস্ট পাঠাইতেছেন আর যখন নফল শুরু করছেন আল্লাহ ফাটাই দিচ্ছে সুহান আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আল্লাহ আপনার সাথে সলাদ গুলো আছে সেগুলো আদায় করবে তার পাশাপাশি অতিরিক্ত ছলা নফল করে আদায় করবে তাহলে এই দশ দিনের এক নম্বর আমল আমরা পাইলাম কি বেশি বেশি সলাদ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 পনেরো থেকে সারি গেলে এগারো তাহলে এগারো দিন সিএম মানে পনেরো দিনের মধ্যে এগারো দিন সিএম পালন করবেন আর দুই দিন দিন বাদ থাকবে এই এগারো দিন যদি করেন এগারো দিন ডিউটি করলে পনেরো দিনের বেতন পাইবেন সুহান আল্লাহ ওই চার দিন আপনি সিএম সাড়া থাকবেন কিন্তু বাকি এগারো দিন আদায় করবেন পনেরো দিনের আল্লাহাক আপনাকে সিএম এর সবাব দেবেন সুহান আল্লাহ তবে ওই সাত দিন যদি আপনি সিএম পালন করতে যান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 হাফসা মানে কি বাগের বাচ্চা অমর হইলো বাঘ আর এটা হইলো বাগের বাচ্চা তাহলে আমাদের হাফসা বিনতে অমর রাদ হ্যাঁ তিনি বলতেছেন যে আল্লাহ রসালাম চারটি আমল কখনো পরিত্যাগ করতেন না এক নম্বর আমল সিয়াম আসুরা আসুরার দিনের সিয়াম কখনো না। দুই নম্বর হলো এই নয় দিনের সিয়াম নবী ছাড়তেন না প্রত্যেক মাসের তিন দিন সিয়াম তেরো চোদ্দ পনেরো কাবলাল এবং ফজরের পূর্বে দুই রাকাত সন্ন্যত সুহার আল্লাহ সফরে থাকলে দুইটা সুন্নত ছাড়তাম না একটা সুন্নত হল ফজরের দুই রাত আর একটা সুন্নত হলো নবী সাল সফরে থাকলেও না। এই বেশি গুরুত্ব দিতেন সুনত সের মধ্যে তাহলে এখানে যে চারটা আমলের কথা বলা হয়েছে তোর মধ্যে একটা হলো আয়াম আসরের সিয়াম নবী সাল্লা সাল্লাম কখনো ছাপতেন না তাহলে বোঝা যায় এই নয় দিন সিয়াম পালন করা খুবই গুরুত্বপূর্ণ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 কিন্তু এই সময় যদি তাওবা করেন তো অতীতেরও এক বছর ভবিষ্যতেরও এক বছর এই জন্য এই সময় গুলো না করলো মিনিমাম আরাফার দিনে সিয়াম পালন করিমা আরাফা দিনে হাজিরাজ কোন সিয়াম পালন করা যাবে না হাজিবাদের তবে আরাফার ময়দানে যদি কেউ হাজিদের খেদমতে থাকে হজে যায় না হাজিদের খেদমতে তারাই রাখতে পারবে কিন্তু হাজিরা পালন করতে পারবে না হাজি ছাড়া পৃথিবীর অন্য মুসলিমেরা এই সিয়াম পালন করবেন সিয়ামটা হবে আরাফার সাথে সম্পৃক্ত। মানে আরাফা যেদিন হবে হজ যে দিন হবে সেই দিনে আরাফা সেটা বাংলাদেশের সাত তারিখও হতে পারে আট তারিখও হতে পারে নয় তারিখে হতে পারে যে কোনো তারিখ হইতে পারে নবী সাল্লা সাল্লাম এখানে তারিখ বলেন নাই নবী সাল্লাম বলছেন কি আরাফা বলতে নয় তারিখকে কে বুঝায় সুতরাং যেই দেশে যখন নয় তারিখ তখনই এই সিএম পালন করা হবে অনেক আহলুল আলমের এই মতামত আছে এই জন্য সবচেয়ে উত্তম পন্তা আপনি দুই দিনে রাখবেন আপনি যেদিন আরাফা হচ্ছে সেই দিনও রাখবেন আবার যেদিন বাংলাদেশের নয় তারিখ সেই দিন আবার যেদিনে হোক আপনার থেকে ছুটার সম্ভাবনা নাই এটা হল সবচেয়ে আপনি আট রাখলেন নয় তারিখও রাখলেন এমনি তো নয় তারিখ পর্যন্ত যারা খাত এমনি ফজিল তা আপনি নয় তারিখ নয় দিনের মধ্যে সাত দিন রাখলেন না শেষে দুই দিন রাখলেন আট তারিখ নয় তারিখ তাহলে ইয়মে আরাফার ব্যাপারে যারা বলছেন যে আরাফার দিন সেটাও হচ্ছে আর যারা বলছেন যে এটাকে অগ্রাধিকার দিচ্ছেন আচ্ছা এবার গেল দুই নম্বর আমল তিন নম্বর আমল হল কাস জিক এই ১০ দিন পাকের বেশি বেশি একটা তো আমরা ইবনে উমিয়াল দুইজনের জোরে জোরে তাকবীর বলতে থাকতেন দুইজনের তাকবীর শুনে শুনে সকল মানুষেরাও জোরে জোরে তাকবীর বলতেন সুহান তিন রকমের তাকবীর তাকবীর সাহাবাইকার আমল থেকে তিন ধরনের তাকবির পাওয়া যায় হুজাজে কারাম যারা তাদের তাকবির হইলো আর হাজি ছাড়া গাইরে হাজি যারা তাদের তিন ধরনের তাকবির পাওয়া যায় একটা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কাবিরা এটা হলো একটা আল্লাহ আকবার আল্লাহ আকবার। الله أكبر قبيره أريك تفاوزة الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر والله أكبر والله, أكبر. والله الحمد إتوه أريك تفاوزة إترمتك يا لك من فتوم دي بار الله أكبر الله أكبر مدو وعنائك প্রথম তিনটার মধ্যে কোনো ওয়াও নাই আল্লাহ লা আল্লাহ আকবর এখানে এটা হলো একটা তাকবির আরেকটা তাকবির সাহাবাই কাম এবং তা রাম থেকে পাওয়া যায় সেটি হল আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর ই আল্লাহ আকবর ওয়াল এটার মধ্যে বেশ কম হইলো আগে আমরা আল্লাহ এখানে আল্লাহ ওয়াল্লাহ আকবর এখানে ওয়াও আছে কিন্তু তারপরটা তো ওয়াও নাই আল্লাহ আকবর ওয়ালিল্লাহিলাম এ তিনটার মধ্যে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে তৃতীয় তাকবিরটাকে প্রাধান্য দেওয়া হয় এজন্য দেখবেন ঈদের দিন রাত্রে এবং সকালে আমাদের তো এখন লাইফ দেখানো হয় সৌদি আরবের মসজিদে হারাম এবং মসজিদে নবমী তো মসজিদে হারাম থেকে যে তাকবিরগুলো দেওয়া হয় দেখ এখানে দেখবেন তৃতীয়টা জোরে জোরে ওখানে উচ্চারণ করা হয় এই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এই তিনোটাই সহি এটাই আমরা সাহাবাহিক থেকে তাহিনী গ্রাম থেকে এই তাকবীরগুলো পাই এজন্য এই দশ দিন বিশেষ করে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো চলতেই থাকবে জোরে সোরে প্রথম থেকেই এই চাঁদ উদিত হওয়ার পর থেকে এই তাকবীরগুলো সার্বক্ষণিক বেশি বেশি করে তাকবীর উচ্চারণ করা এটা হলো এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমল চার নম্বর আমল হলো আত্মাওবাহ আমরা বলছি যে এখানে যত গুণা মাফের ফজিলত সবগুলা সাধারণ নিয়ম হলো সগিরা গুণা আপনার যত হাদিসে পাইবেন যে এই আমল করলে এত গুনা মাফ হবে এত গুনা মাফবে এই গুনামাফের বিষয়টা হলো সগিরা গুণা কবিরা গুণা আমলের দ্বারা মাফ হয় না কবিরা গুনা মাফ হওয়ার শর্ত হলো তাওবা তো এজন্য জন্য ওই ওই আমলটার সাথে যদি আপনার তাওবাও থাকে তাহলে কিন্তু সগিরা গুণাও মাফ হবে কবিরা গুণাও মাফ হবে এই জন্য এই দিনের আমল গুলোর সাথে যাতে গুনা মাপয় হয় তো সৌগিরা গুণার সাথে যদি আমার তাওবা থাকে তাহলে আমার কবিরা গুনা গুলো আল্লাপাক মাফ করবেন আল্লাপরাও বা করতে হবে তাও নসুহা নসুহা মানে কি জি নসুহা মানে তাও বাতন তাওবাতান সহিহা তাওবাতন সদেকা অর্থাৎ আসল তাওবা তাওবার নামে ভেলকিবাজি না তাওবার নামে দোকাবাজি না মুখে দুইটা জোরে জোরে থাপ্পট দিলাম যে এখন থেকে তাওবা ঘুষে আর করবো না এটার নাম তাওবা না তাওবা হইতে হবে তাওবাতান নসুহা অর্থাৎ যেভাবে সাহবাইকেরাম তাওবা করেছেন তাবইনিকেরাম করেছেন সালফে সালা করেছেন নবী সাল্লাহ সাল্লাম যেভাবে তাওবা করার শিক্ষা দিয়েছেন এটার নাম তাওবাই নসুহা এটার আলোচনা অনেক লম্বা আমরা আলোচনা করছি আল্লাহর হকের সাথে আর একটা হল এর সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত হলে তিনটা কাজ করতে হবে বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে চারটা কাজ করতে হবে তারপরে যায় ওইটার নাম তাওবায়ে বে আমি সারা জীবন খেলাম ঘুষ খেলাম অবৈধ উপার্জন করলাম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 যাবে না এটার নাম তাও নসুহা পাঁচ নম্বর আমল হলো আলহাজু আলরাহ এই দশ দিনে করা এবং হজ্জব কাজগুলা করা এটাই দশ দিনের ফজিলতময় কাজ ছয় নম্বর আমল হল এই দশ দিনে যারা কোরবানি করবেন তারা আল এমসাক আনিস শরীরের কোন চুল এবং নখ এগুলা কর্তন করা যাবে না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 শক্তিশালী দলিল দলিল হলো কাদের কোরবানি কি ওয়াজিব না শূন্যতে মোয়াক্কাদা এটা নিয়ে আহলুল এলমদের একটা লাভ আছে কোনো কোনো আহলুল এলমদের মত হলো কোরবানি ওয়াজিব আবার অধিকাংশ কোরবানি শূন্যতে মাকা তো এই শূন্যতে মাক্কাদার দলিল হলো এটা যে তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে তাহলে বোঝা যায় ইচ্ছা না করলে অসুবিধা নেই এই জন্য বলছেন আর এটা যদি বাধ্যতামূলক হইতো তাহলে ইচ্ছা করার তো কোনো ব্যাপার নাই করতেই হবে এটা ইচ্ছা করে এরকম কথা বলছেন তোমাদের কেউ যদি ইচ্ছা করে যে কোরবানি করবে ইমাম শাহির রহমত বলেন এই নবিসামের এটাই দলিল যে কোরবানি ওয়াজিব না এই জন্য আল্লাহ রসান এই সাঁত দেখার পর থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত কোরবানির পশু জবাই করা পর্যন্ত হাতের পায়ের নখ কাটা যাবে না শরীরের কোন অংশ থেকে কোন চুল মুন্ডন করা যাবে না দারিত এই দশ দিনও করা যাবে না অন্য সময় করা যাবে না এটা তো সব সময়ের জন্য হারাম এই দশ দিনে করলে হারামের মাত্রাটা আরো বাড়বে অন্য সময়ের হারাম আর এই দশ দিনের হারাম বেশ কম আছে না এই জন্য অন্য সময়ও দাড়ি মুন্ডন করা হারাম এই দশ দিনও হারাম কিন্তু যেগুলো বৈধ হালাল যেমন গোপ ছোট করা তারপরে আপনার বগলের লোম পরিষ্কার করা বা শরীরের অন্য অন্য যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা এগুলো তো শূন্য এগুলো হলো ফেতারা এই ফেতরার কাজগুলো এই দশ দিন করা যাবে না এই জন্য চাঁদ দেখার আগে এই কাজগুলো করে ফেলতে হবে আগামী বুধবার হল এই জুলকাদা মাসের ২৯ তারিখ তাহলে আগামী বুধবারে এই কাজগুলো সারে ফেলবেন নখ কাটে ফেলবেন ঘোপ ছোট করে ফেলবেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন বাস এরপরে কোরবানি পশু জবাই করা পর্যন্ত আর এগুলার মধ্যে কোনো হাত দেওয়া যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ নবী সরামের সুন্না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 আবার অন্যরা আহলেবায়তের অন্তর্ভুক্ত হবে না স্ত্রী আবার তবে ছেলে যদি বাবার থেকে আলাদা থাকে তবে সেটাও সেটা অন্তর্ভুক্ত না একই জায়গায় খাওয়া দাওয়া করে একই সাথে সাথে আছে কিছু তাহলে ওই ছেলে এবং স্ত্রী এরা হলো আহলেবায়ুত তাহলে আহলেবায়ত এবং জীবিত মৃত সবাই মা বাবা বা মুরব্বী যারা পরিবারে মারা গেছে তারা জীবিত সবাইকে অন্তর্ভুক্ত করেই কোরবানের নিয়ম তো তাহলে এখানে শুধু যে ব্যক্তি কোরবানির করতেছেন তিনি এগুলার ঈদল আধা ঈদুল আধার সলাত আদায় করা আট নম্বর আমল হলো আল উধা উধেইয়া মানে কোরবানি করা কোরবানি একটি গুরুত্বপূর্ণ এবার আদত আমরা একটু আগে বলছি এটা শূন্যতে মাদা এবং সুন্নত একটি প্রত্যেক উম্মতের উপরে আমি এই কোরবানি নির্ধারণ করেছিলাম কোন উম্মতকে আল্লাহ বাদ দেন নাই আদম আলাহি থেকে সকল উম্মতের উপরে এই কোরবানির বিধান ছিল লিয়াজ কুরুসমালে যাতে সকল ওম্মত আল্লাহর নামের জিকির করতে পারে আলামা রাজা কাহমে তাদেরকে যে ছতুষ্দ যন্ত্রগুলো গৃহপালিত ছতুষ্পন্ত দেওয়া হয়েছে সেখান থেকে তারা কোরবানি করবে তাহলে কোরবানি করবে কোন পশু দিয়ে বাহি মেতলান দিয়ে গৃহপালিত আবার সব জন্তু দিয়ে করা যাবে না শুধু গৃহপালিত এই জন্য হরিণ হরিণ খাওয়া তো হালাল কোরবানি করা যাবে যাবে না অনেক পশু হালাল কিন্তু সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না কোরবানির জন্য আল্লাহ নির্দিষ্ট করে আল ইবিল ওয়াল ওয়াল দিচ্ছেন তিন শ্রেণীর পশু ওঠ গরু ছাগল গোরুর ভিতরে মহিষ অন্তর্ভুক্ত মহিষও একটা গরু গরুরে একটা প্রকার হলো মহিষ এবং এই ব্যাপারে সকল দলিল আমরা আলোচনা করছি আমাদের ইয়াতে অনলাইনে পাবেন যে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এটার বিস্তারিত আলোচনা আমি গতকাল দশ মিনিটের আলোচনা আমরা অনলাইনে দিয়েছি সেখানে আলোচনা করেছি দিয়ে কোরবানি করা যাবে মহিষকে সকল সালফে সালেহীন সকল উলামাইকার বলছেন যে নো মিনাল বাকার এটা বাকারেরই একটা প্রকার গরুরে একটা প্রকার হলো মহিষ আর আরব দেশে মহিষ ছিল না আরব দেশে তো এখনো নাই মহিষ তা মরুভূমিতে হয় না মহিষের জন্য নদী দরকার খালবিল দরকার সাগর দরকার আরব দেশে তো এগুলোই নাই তো সেখানে মহিষ হবে কোথা থেকে মক্কামুদিনে তো মহিষে হয় না তো এই জন্য মক্কামদিনের লোকেরা মহিষের সাথে পরিচিত না এজন্য হাদিসে মহিষ শব্দটা আসে নাই জাম শব্দটা আসে নাই কিন্তু না আসলেও এটাকে সকল ওলা মাইকেরাম বলছেন আপনি দেখবেন মক্কার বাজারে গেলে উঁট উট যে কত রকমের সোমালিয়ার ওট অমুক দেশের ওট অত রকমের গরু ছাগল আমরা তো বাংলাদেশে এক ছাগল দেখি কত রকমের ছাগল কত রকমের দুম্বা কত রকমের বেড়া বাজারে গেলে ওখানে দেখা যায় তো তাহলে তিন প্রকার মানি গানাম মানি এর মধ্যে বেড়া আছে দুম্বা আছে যত রকমের ছাগল জাতীয় যেগুলো এগুলা গানামের অন্তর্ভুক্ত আর বাকারের মধ্যে মহিষ অন্তর্ভুক্ত তে এগুলাকে আল্লাহ বলছেন বাহিমাত তাহলে বোঝা যায় প্রত্যেক ওম্মার উপরে আল্লাহকে এটা ফজিলতময় বলেই প্রত্যেক ওম্মার উপরে আল্লাহকে এটা বিধান দিয়েছিল সুরাল মায়দার মধ্যে ২৭ নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহাক আদম আলাহি ইসাল্লামের দুই সন্তানের দুইসেলের কোরবানির মধ্যে আল্লাহাকে একটা সুস্পষ্ট বিষয় জানিয়ে দিচ্ছেন সেটা হলো কোরবানি শুধুমাত্র কবল করা হয় থেকে সুহান এখানে আল্লাহাকে ইন্নামা ব্যবহার করছেন ইন্নামা মানে শুধুমাত্র একমাত্র কারো তাদের সে কে মোত্তাক আমাদের দেশে তো তাদেরকে মনে হয় মনে করা হয় আল্লাহাক সুরাল বাঁকা শুরুতে বলছেন হুদাল্ল মোত্তাক কবুল করবে না তাহলে যিনি ফাঁস সলা করেন না তিনি কোরবানি করতে হলে আগে তাকে খালেজ ভাবে তাওবা করতে হবে তাওবা করে সলাধ শুরু করতে হবে তারপরে কোরবানি করতে হবে কারণ কোরবানি হল সূন্যতাদা বাবর নাইবনে তামিয়া রহমাউল্লাহর আমি আজকে সকালে একটা ফতোয়া পড়ছি ফতা পড়ে আল্লাহবর আশ্চর্য হয়ে গেলাম ইসলাম ইবনে তামিয়া রহমাউল্লাহ বলছেন যেই লোক পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করে না তার আপনার হালাল হারাম তারপরে তার বিবাহ তালাক বা এই জাতীয় আছে। বলছে যে এগুলা জিজ্ঞাসাও করা যাবে না ফটো দেওয়া যাবে না কথাটা বুঝতে পারছেন এমনি তো আমি বলছি যে নামাজে পড়ে না এর বিয়ে কিসের তালাক এ কিসের যে ফাঁসক নামাজে পড়ে না তার তো বিয়েও নাই তালাকও নাই এর জন্য সরিয়তের হুকুম যদি সে যদি তাহলে তো সর্বপ্রথম সে পাঁচ রক্ত সলাতে আদায় করতো যে পাঁচ রক্ত সোলাতে আদায় করে না তার বিয়ের ক্ষেত্রে লাগবে না লাগবে না। তার হালালের ক্ষেত্রেও লাগবে না হারামের ক্ষেত্রেও লাগবে না এজন্য জন্য ইসলাম ইবনে তা আমার রহমাল বলছেন এই জাতীয় লোক যদি তোমাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করে তোমরা কোন উত্তর দিবে না বুঝতে পারছো কারণ তার তো ফতোয়া কিসের সে তো এখনো ইসলামে গ্রহণ করে নাই সে তো তখন তারা অনেক কিছু করছেন কিন্তু সেই মাসাল্লাহ নবীরা সালামকে ইসলামের পরে আর জিজ্ঞাসা করেন নাই সেগুলো তো জাহিলি যুগের কাজ কারবার যখন থেকে তারা ইমান আনছেন ফাঁস শুরু করছেন তখন থেকে তারা শরীয়তের বিধিবিধান জানা মানা শুরু করছেন তাহলে কোরবানির ক্ষেত্রে নাকি ঘুসখোর আমরা আমাদের দেশে মুত্তাকি ঘুসখোরও দেখি দেখা যায় দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে নামাজও পড়ে আবার ঘুস খায় আমি নামাজাতে পড়িনি আর কোরবানি করবো না যেহেতু আল্লাহ কবলে না আর করে কি লাভ এই কথাও মনে করা যাবে না আপনি পড়েন না ঠিক আছে এতদিন পড়েন নাই এখন কোরবানি করবেন ফালেস ভাবে তবএন সুহা করেন তওবাই করে আদায় শুরু করেন কোরবানিও করেন ঘোষ খাওয়া বন্ধ করেন কোরবানিও করেন মদ খাওয়া বন্ধ করেন কোরবানিও করেন দূমফান বন্ধ করেন কোরবানিও করেন যত হারাম কাজ আছে সুদ আছে সুদ বন্ধ করেন আপনি কোরবানিও করেন তাও বা করেন তাওবাইনো সুহা করে নেন তাহলে পাক হয়তো আপনার ওই গুণও মাফ করে দিবেন কোরবানিও আল্লাহ সুবানো তারা কবুল করবেন আবার কবুল করবে না মনে করি বসে থাকাও যাবে না আগে সলাাত তারপরে কোরবানি আগে নামাজ তারপরে কোরবানি এই জন্য সাথে দুই রেখা সলাাত দেওয়া হয়েছে সলাতো ঈদ এল তারপর আমরা দেখি ইব্রাহিম আলহিাসের কোরবানির কথা তো আল্লাহাকফাতের মধ্যে বর্ণনা করেছেন এবং আমরা সবাই জানি ইসমাইল আলহিহি সাল্লামকে কীভাবে কোরবানি করেছেন পরে তারাকনা আল্লাহাক বলছেন এই ইসমাইল আলহিমের কোরবানির বিষয়টাকে আমি কেয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে স্থায়িত্ব করে দিয়েছি এটা তোমাদের পিতা ইব্রাহিম আল্লাহামের সুন্না আল্লাহ রসুল কোরবানীর ফজিল উদ্না করতে গিয়ে বলেন মা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 আল্লাহা কোরআনকার বলছেন যে কোরবানি হলো মিনসা আয়ার সুতরাং আল্লাহ শেয়ার বাদ দেওয়া হয় ইসলাম থেকেই শেষ এটা ইসলামের একটা শেয়ার কোরবানি করতে হবে বর্ণাত্মা কষ্ট করে এত টাকা খরচ করে হজে দেওয়ার দরকার কি হজের টাকা গরিব মানুষের দিকে দিলিত হয় না হজ যে করতে হবে আবার আপনি গরিব মিসকিনকে সহযোগিতাও করতে হবে কিন্তু হজ বাদ দিয়ে গরিব মিসকিনের সহযোগিতা না